আর কামেল দিন পালন করা দুনিয়ার মধ্যে তত দিন সম্ভব না যত দিন পর্যন্ত বাতিল শক্তিশালী আছে আল্লাহ আল্লাপাকের মানুষ কিন্তু দুনিয়ার মধ্যে কামেল দিন পালনে আবুল্লাহ যে পরিপূর্ণ দিনের ভিতরে তোমরা প্রবেশ করো জানা আছে শুধু সামান্য একটা বিষয়ে আমলগত ভাবে কি রাখছেন অন্যান্য মুসলমানদের সাথে পার্থক্য রাখছেন এটাই আল্লাহাকুরেমের আয়াত নাজিল করে কামিল দিনের ভিতরে প্রবাস করার জন্য নির্দেশ দেওয়া দিয়ে দিচ্ছেন এর অর্থ হইলো এতটুকু ভিন্ন চিন্তা পোষণ করার দ্বারা দিন কামেল হয়নি আমি ইসলাম ধর্মে এটাকে নিষেধ মনে করি না ওকে আমরা নামে এটা খাব না এটাকে পূর্ণ তার পরিপন্থী পাকা খাইতে করছেন। আর কামেল দিনের জন্য অপরিহার্য হল দিনটা বিজয়ী হওয়া আল্লাহ যে কিতাল চালায় যাও যতক্ষণ ফিতনা শেষ না হবে আর দিন পরিপূর্ণ আল্লাহর জন্য না হবে তো পরিপূর্ণ দিন আসা এটা আল্লাহ রব আলিনের পক্ষ থেকে মানে সাফ একেবারে খাস আলফাজের দ্বারা ঘোষণা যেটা হবে কিতালের দ্বারা রসদামের জীবনের মধ্যে যদি আমরা দেখি এটা আরো বেশি স্পষ্ট হয়ে যায় মক্কায় রসল্লা আলাহিসাম তেরো বছর মেহনত করছেন রসুল রসুলের সাথে কিন্তু তাদের এই মেহনতের পরেও শুধু মক্কার একটা শহর এখানের মধ্যে পরিপূর্ণ দিন আসেনি যেন আল্লা রবাহ আলমিন একেবারে স্পষ্ট ভাবে মানে সূর্যের মতো পরিষ্কার করে দিচ্ছেন যে আল্লাহ আলামিন যে ঘোষণা করছেন যে কিতাল করো তাহলে পরিপূর্ণ দিন আসবে তো এটার গতন্তর নাই কোন মানে এটা সারা কোন উপায় নেই দিন কি রসুল এবং সাবিক মিনাল মহাজিরও যদি হয় তাদের জন্য এটাই দেখো ব্যবস্থা তেরো বছরের মেহনতার পরে গালবাইর কালিমাতুল প্রতিষ্ঠার গালবাই নির্মলের যেই ফল এটার অবস্থা এই পরবর্তী দশ বছরে রসুল সাল ইসলাম গীতালের পদ ধরছেন তো রসুলকালের সময় ইসলামী রাষ্ট্রের পরিধি হলো নয় লক্ষ বর্গ মাইল কিছিলেন আদর্শের অনুসারী ছিলেন এবং তারা বুঝছেন এবং আমল করছেন এটার ব্যাপারে কোন মুসলমান দিমত পোষণ করতে না। তারা রসুল সালামের এই আমলটাকে শেষ দশ বছরের যে আমলটাকে বাস্তবায়ন করে গেছেন এটা নিয়ে সময়ে ইসলামী রাষ্ট্রের পরিধি হইলো চৌষট্টি লক্ষ ছি হাজার বর্গমাল জাহিরি নতিজা এত বিশাল আকারে আসছে শেষ জমানায় যখন নাকি যার কারণে নু আলিহিস্লাম থেকে নিয়ে প্রত্যেক নবী তার দাজ্জালের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে গেছেন অথচ এটা তাকুইনী বিষয় যে আসবে সে পূর্বে নোহাল ইসলামের সময় তার ব্যাপারে সতর্ক করা এই জন্যই যে ভয়াবহতা জানায় দেওয়া সেই দাজ্জালের মোকাবিলা হবে কেতালের মাধ্যমে মাদেয়াল ইসলামের বিষয়টা ওনার বিবরণ হাদিসের মধ্যে যা আসছে যে উনি এসে বিরোধীদের সাথে কেতালই পরিচালনা করবেন এবং ওনার মাধ্যমে জাহিরি বাব কি আসবে একটা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 এটাই আসলে আসলে হলো বাস্তব সম্মত এই উম্মত হিসাবে গণ্য হওয়ারই উপযুক্ত হবে না কারণ খাই উম্মত হয়েছে আমরবিল মারুফিয়ান মূলকারের দ্বারা কিন্তু এই আমি বিল মাফ আন্নাহিয়ান মূলকার টা প্রতিষ্ঠা আমলি ময়দানে সুরতটা কি হল খাইতের সুরত আর রসমের দাওয়াত এটাই ছিল উমিরকিল নাস। যেখানে তেরো বছরে মক্কার একটা শহর ইসলামের আওতাভুক্ত হয় নাই সেখানে দশ বছরে শুধু মক্কা পুরা আরব ইসলামের আওতাভুক্ত হয়ে গেছে তেরো বছর পর্যন্ত যে লোকগুলো মুসলমান হওয়ার ছিল আবু জাহেবা সাহেব আলা আল্লাম ওরা আসবে ইসলামের ভিতর কিন্তু যেগুলি আসার ছিল তারাও তেরো বছরে আসে নাই কিন্তু আফাহ দলে দলে মানুষ ইসলামের ভিতরে চলে আসছে সারা পৃথিবীতে বর্তমানে সাতশো কোটি মানুষ সবাই ফিকির যে ওরা জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে রওনা হয়ে যাক জাহান্নামের পথ ছেড়ে দিয়ে জান্নাতের দিকে রওনা হয়ে যাক কিন্তু ব্যাপক হারে তারা জান্নাতের পথের দিকে রওনা হওয়ার জন্য ব্যবস্থাটা কি এই ব্যবস্থাটা এত জরুরি জিনিস যেটা এই জরুরি বিষয়টাকে আল্লাহ রব্বাল আলমী অস্পষ্ট রাখবেন এটা হতেই পারে না আর দিন প্রতিষ্ঠা করা মানুষদের জন্য এই পথটাকে খুলে দেওয়া দিনকে বিজয়ী করা আল্লাহর কালিমাকে ভুলন্ত করা এটা কোন কারো এজেতে বিষয় না এটা একটা আল্লাহ নামাজ ইবাদত নামাজের কাইফিয়ত হাইয় এটাও মতো আইন শুধু শাব্দিক নামাজের অর্থ কেহ যদি বা নামাজের উদ্দেশ্য কোন একটা বিষয় বানায় যদি সেটার পিছনে কেউ ছুটে আর এই হাই অবলম্বন না করে কোনদিন কি করে জিকির করে এমনি এই হাই আত্মের সাথে নামাজ আছে জিক্রির গ্রুপ নামাজের অর্থ দোয়া কেউ যদি শুধু সময় মতো দোয়া করে যায় হাইয়াত অবলম্বন না করে আর ওর এই আমলটা গ্রহণযোগ্যতা পাবে না নামাজের বিকল্প সেটা হবে না যতই আবেগ সেখানে কাজ করো। তো দিন বিজয়ী করার জন্য দুনিয়ার এই ফিতা নির্মূলের জন্য আল্লাহ স্পষ্ট হাস শব্দে বলে দিছেন যে তোমাদের জন্য কেতাল অপরিহার্য দেখা গেছে রসুল পরবর্তী সময় আয়াত যখন নাজেল হয়ে গেছে সবাই কথা জানলে তো জাগাই জাগাই মানুষ ওখান বেয়া তেল কেতাল মানুষ ওখান বেআইল কেতাল আগের অবস্থা গুলি কি ঘোষণা করছেন মানুষ ঘোষণা করছেন এই বিষয়টা রসুল হাসেম রেখে গেছেন সাহাবাইকরামের জীবনের আবুকার সিদ্দিক আসছে যখন শুধু মক্কাম আর ফিটনা কত প্রচন্ড হয়েছে সেই সুরত আবুকার সিদ্দিক রাজা কোন পথ অবলম্বন করছেন সবগুলোর বিরুদ্ধে একটা পথ অবলম্বন করছেন যত ফিতনা সব ফিতনার মোকাবেলায় একটা পথ ধরছেন বিভিন্ন ফিতনার মোকাবেলায় বিভিন্ন পথ ধরেন ধরছেন তিতালের পথটা যদিও জাকাত অস্বীকারীদের ফিতনার মোকাবেলায় অন্যান্য প্রাথমিক পর্যায়ে দিমত পোষণ করেছিলেন এমনকি আব উমরাজ বলছেন কেফা তুকাওয়া আপনি কিভাবে সব ইসলাম অনুযায়ী করেছেন অবশ্যই আমি ইসলামের একটা বিষয় অমান্য করার দ্বারা তার লাইল আর নাই এখন যদি চুল পরিমাণ ইসলামের একটা কোনো বিষয় কি দিয়ে দেওয়া হয় সার দিয়ে দেওয়া হয় তাহলে এই অধিকার কারো আছে যে সবাই মুসলমান মানায় ফেলা হবে ইসলামের সব হুকুম তারা করবে ইসলামের একটা বিষয়ের মধ্যে সার দিয়ে দেওয়া হলো যেটা শরীয়তে প্রতিষ্ঠিত এইভাবে সারা পৃথিবীর মানুষ কি দিনের উপকার আল্লাহর বিধান গুলো হয়ে যাওয়ার পরে দিন আকুম আল্লাহ ঘোষণা দিয়ে দেওয়ার পরে এখন এখানের মধ্যে কিছু কাটসাট করা কিছু বাদ দেওয়া যে কোনো অবস্থার দোহাই দিয়া এটার অবকাশ এখন আর নাই যদি এখন বলে যে মক্কার জিন্দগিতে সুদ হালাল ছিল সে সময় অর্থনৈতিক দুরবস্থা ছিল কেউ কেউ কি ছিল না সহমর্মিতা করতে গিয়া যখন নাকি সহমর্মিতা এমন পর্যায়ে পড়ছে যে যুদ্ধের মাঠে প্রচন্ড ত্রিশার সময় মৃত্যুর মুহূর্তে পানি আরেকজন দিয়া দেয় বকরির মাথা সাত গোর ঘুরে আসে মেহমানের জন্য বাতি নিবে মেহমান রে খাবার খাওয়াইয়া দেয় পরিবার পরিজনে ওয়ারিসা পাবে ও মান তারকা দিন কে অসহায় বালবাচ্চা ঋণ রেখে গেলে সেটা দায়িত্ব আমার যে ঋণ রেখে গেলে ঋণ পরিশোধের দেশের সাধারণ দিতে না একেবারে কেন কারণ সেনা দিতে পারলো সরকার দিবে ওই পরিবেশ যখন হয়েছে আল্লাহ রাবুল আলমিন সুদ হারাম করে দিচ্ছেন কারণ সেখানে সুদ খাওয়ার কিনে কোন প্রয়োজন নাই এখন যদি এই পরিবেশের দোহাই দিয়া বর্তমানের সাথে মিলে আর বলে যে এখন ওই মদিনার ওই পরিবেশ আর নাই হয়ে আমি সুদ গ্রহণ করতেছি এটার কি অবকাশ দেওয়া যাবে বিলকুল না হুকুম নাজেল হয়ে যাওয়ার পরে এখন পরিস্থিতির দোহাই দিয়া এই হুকুমটাকে টলানোর কোন আর অবকাশ নেই যে আল্লা রসুলকে মুখাতব করা হয়েছে যাদের মাল নিয়ে তাদের দিল করেন। এখন তো রসুলের মতো ওই পরিচ্ছন্ন করিয়া কে আমরা কেন এই আয়াতের উপর সাহাবাইমের যে সময় কেতাল জামাত পাঠান এই আয়াতের বিরুদ্ধে তারা চলে যেতেছিলেন না এই আয়াত সবাই ভুলে গেছেন সে সময় এ তকরানা তায়াত এখনো পড়িত হয় এটা তকন তারা তো এই পথ ধরেন নাই ইয়া ইয়া আল্লাযীনা লা ইখাফূনা পূর্ণ দিনের অংশ আমরি। এই যে এরতে দাদা কোন সুরতে আল্লাহ আল্লাহের নাজেল করা বিষয়টা যারা মানে না পছন্দ করে না তাদের সামনে এই লোকগুলি গিয়া কি বলে এদের অনুসরণ না এদের সহায়তা যদি করা হয় শরীয়তের বিরুদ্ধে এবং শরীয়ত প্রতিষ্ঠাকারী শরীয়তের প্রতিষ্ঠা কামনা বিরুদ্ধে এদেরকে যদি সাহায্য করা হয় তাহলে সে কোন প্রকারের শিকার হয়ে যায় সেই করতে থাকবে। এটা আল্লাহ না ইউ কিলু না দুইটা বিরোধ দল থাকবে আর ওরা চালাইয়া যাবে হাতটা ইয়ারুদ্দু কুম আং দিনই কুম তোমাদের দিন থেকে ফেরানোর জন্য ইনিস্তাতা তাদের ক্ষমতা হলে তাদের ক্ষমতা তারা বাস্তবায়ন করবে কিতালের মাধ্যমে দিন থেকে ফেরানোর জন্য তোমাদের হাত দিয়ে আল্লাহ ওদেরকে আজাদ দেবে এখন ওরা তো কিতালে জড়াই আছে কিন্তু আমরা গাফেল হয়ে আছি তাহলে আমাদের হেফাজত কিভাবে হবে দফা না থাকলে মসজিদ এটাও রক্ষা পাবে না যেখানে আল্লাহর নাম বেশি বেশি নেওয়া হয় বাস্তবে আমাদের দিন যা আমরা পালন করতেছি द्वारा आल्ला दिन बिुधे जद के जरा जाता से बर्जन करार्धम आल्लाबाद करो हालत टा हो गई मान्यतारल्ला सब नबीरपा के निर्देश बर्जन कर द्वारा मेने मेनेल्लाबादी आदाय करते स्ीन भाव मस्जिद मध्य आल्लाके कथा बोला जाए जाए कि मस्जिद रही আধুরা দিন এটা দিন না যদ্দুর সুবিধা পাইলাম পালন করলাম আর যদুর ব্যাপারে ধা আসলে বাদ দিয়ে দিলাম আল্লাহ তো বলতেছে ইহুদিদের এই হালতটা ছিল যে সুবিধাটুকু প্রকাশ করতে আর অসুবিধাটুকু প্রকাশ করতো না গোপন করা কি সবটা গোপন করা লাগে আমি যে হালত ধরে আছি আমার সাধারণত অনুসারী সাধারণ জনগণ এরা তো মনে করে তাদের জরুরি জিনিস আমি সবগুলি বলে দিব তারা রোগী আমার কাছে আসছে মারাত্মক রোগ রেখা আমি কি হালকা রোগের চিকিৎসা করব এটা সে কল্পনা করতে পারে না আমাদের হালতটা কি ওর মারাত্মক রোগ রেখা হালকা রোগের চিকিৎসা করে তারা ছেড়ে দিতে এর দ্বারা কি তারা এই বিষয়টা তার কাছে গোপন করা হলো না আর গোপন করার গুণাটা যারা জানে তাদের দ্বারাই হয় যারা জানে না তাদের হয় হয়ই না কত বড় মারাত্মক দুইজন যে পাহারে চলে যাবে আর যে ঘোড়ার পিঠে লাগাম দেরে থাকবে ঘোড়ার লাগাম দেরে থাকবে হত্যা হওয়া অথবা মৃত্যুবরণ করা যেখানে হত্যা এবং মৃত্যুবরণটা স্বাভাবিক এবং খুব বিষয়টা খেয়াল করেন যে আমি জরুরি বিষয়টা না বললে গাইরের জরুরি বিষয়টাকে যখন তাকে বলতেছি তখন সে কি ভাববে যে আরো জরুরি বিষয় আমার জন্য রয়ে গেছে তাহলে আমি তারা ফেতনায় ফেলে দিলাম না তার বিশাল সময়ের জন্য অস্পষ্টতার মধ্যে পড়ে গেল না কীটমানের অবস্থাটা আমার দ্বারা সৃষ্টি হলো না খালি আমার কাছে জবানে জিজ্ঞাসা করলেই আমার কিতমানের হবে। জবানে জিজ্ঞাসা না। আমার কাছে কীটমানের দিয়েছে আমি বিভিন্ন ধরনের হেকমত বিভিন্ন ধরনের কৌশল বিভিন্ন ভয় বিভিন্ন কিছু চিন্তা করিয়া তার কাছে প্রকাশ করতেছি না সে জানবে কিভাবে যে এখানে আরো কিছু রয়ে গেছে আমভাবে মানুষ এই একটা কিসের মধ্যে আছে এই অন্ধকার অবস্থার মধ্যে যার কারণে এমন অবস্থা বোঝানো জাহাদের ব্যাপারে যে এটাকে জঙ্গিবাদিতা সন্ত্রাস, একটা জঙ্গিবাদ জিনিস এটা কি জাহাদের একটা অস্ত্র হাতিয়ার না ধরোবার যেটা ছিল বোমা সেই ধারার একটা জিনিস না এটা কাফেরদের জন্য ব্যবহার করা সন্ত্রাসীদের জন্য ব্যবহার করা এটা একটা বৈধ জিনিস মুসলমানদের জন্য ব্যবহার করা এটা একটা অবৈধ জিনিস আন্তর্জাতিক ভাবে সন্ত্রাস কি কিসেরে ইসলামের পক্ষে যারা অস্ত্র ধরতে তাদেরকে না এখন আমিও যখন মূত লকান বলি যে আমি আমরা সন্ত্রাসের সাথে নাই বোমাবাজির সাথে নাই তাহলে আমিও কোনটারে সমর্থন করে দিলাম প্রচ্ছন্ন ভাবে যে তারা খারাপ যারা এই কাজগুলি করতেছে তাহলে আমার জন্য আমার রাস্তা ভবিষ্যতে আমি বন্ধ দিলাম। এখানে চলে এবং আমি রসুল সাল্লা আল ইসলামকে ঘৃণীতে মানুষের কাছে তিনি তো এগুলি ধরছেন বাস্তব না ধরেন নাই কোন দিন উনি এগুলি থেকে মুক্ত ছিলেন তাহলে একসময় কাফেরদের জন্য সুযোগ হয়ে যাবে কথা বলার যে দেখো তোমাদের নবী ভালো ছিল না সেই সন্ত্রাসী ছিল আর বলতেছে পত্রিকার মাধ্যমে দেখছি যে মুসলমানদের কোরআনই সন্ত্রাস শিক্ষা দেয় সে বলছে খারাপ উদ্দেশ্য নিয়ে কিন্তু সে যে অর্থে বলছে এই অর্থে সে যারা বলতে বুঝতেছে যে কোরআনে মানে শিখায় না মানে কোরআনে সন্ত্রাস নাই ইসলামের সন্ত্রাস নাই তাদের কথার চেয়ে বাস্তবে হক কথা বলছে সে বলছে খারাপ উদ্দেশ্যে কিন্তু সঠিক মর্মটা বলছে তারা জাহাদ রে কি নাম দেয় এখন যে বলতেছে কোরআন সন্ত্রাস শিখা দেয় মানে কি জাহাদ শিখায় কথাটা মিথ্যা না সত্য বক্তব্যের প্রকাশটা তার বেদমী মূলক হয়েছে কিন্তু বাস্তবতায় নিরিখে কি তারটা সত্য হয় নাই আর যে বলতেছে কোরআন সন্ত্রাস শিখায় না শুধু ভেদী মূলক কথা হবে দেখে সন্ত্রাস কথাটা ব্যবহার করা যাবে না কিন্তু বাস্তবে সন্ত্রাস বলতে তারা যেটা বুঝাইতে চায় কোরআন করছে শুধু না কিন্তু আমরা ওদের এই খপ্পরের ভিতরে পড়ে গেছি আমরা সাধারণ মানুষ ওদেরকে এই খপ্পরের মধ্যে ফালাই রাখছি তারাও বুঝতেছে এটাই মুজাহিদ্দের বিরোধী মুসলমান এখন একটা দিনের ফরজের বিরোধী যদি কেহ থাকে সে মুসলমান থাকে কেমনে থাকে মুসলমান না থাকার জন্য শুধু স্পষ্ট মুখে অবলম্বন করা লাগে না ইকফার যে কাজের দ্বারা কি হয়ে যায় কাফের হয়ে যায় যতই কালিমা পড়ু উল্লি কুমতুমানে তারা কি বলছিল যে আমরা আসলে এটা কুকুরের নিয়তে আমরা আমরা শুধু এমনি করতেছিলাম করিনি আড্ডা দিতেছিলাম গেছি। তারা উজোর পেশ করছে যে আমাদের দিলের ভিতরে কি আছে কি মান আছে আমাদের ইচ্ছা না কুকুর অবলম্বন করা কিন্তু যে কাজটা করছে আল্লাহ বলছে এই উজোর এখন প্রকাশ করে লাভ নাই তোমরা ইমানের পরে কি করেছ কুকুরি করে বলছো ওর মধ্যে স্পষ্ট আসছে ওনার বক্তব্য যে এবং অন্যান্য ফটোয়ার কিতাবের মধ্যে ওনার এই মকোনাটা যে মুসলমান এবং কাফের যুদ্ধের মধ্যে কাফের যে সহায়তা করবে সে উচ্চারণ করলেও সে কাফেরদের মধ্যে সবচেয়ে কি নিকৃষ্ট কাপের সে এই প্রকারের কুপুরি দেখেন যেখানে কোরআনিকিমের মধ্যে বলছে কাফেরদেরকে বন্ধু বানাইলে সে তাদের মধ্যে গণ্য হবে ইমাম কর্তুবি বলছেন বন্ধু বানানোর অর্থ এমন তাদের মধ্যে গণ্য হবে যে মুসলিম মিরাজ পাবে না এবং সে মারা গেলে তা আত্মীয় স্বজনরা তার কি পাবে না মিরাজ পাবে এমন ভাবে কাফের দান্তর লোক তো সে হয়ে যায় শুধু তাদেরকে বন্ধু বানাইলে বন্ধু বানানো তো এই একটা দিলের বিষয় এখন যখন মুসলমানের বিরুদ্ধে কাফের সহায়তা করতেছে কি পরিমান বন্ধ বানানো হইতেছে তারা এখানে স্পষ্ট করে দেওয়া মধ্যে কুহুরিটারকট ভাবেছে যে কিছু বিষয়ের মধ্যে কাফের কি করতে সব বিষয় মানা জরুরি না কাফের হওয়ার জন্য মর্ত ধরার জন্য কিছু বিষয়ে মানলেই সে এই অবস্থায় পৌঁছে যায় এই যে সাধারণ জনগণ কিছু বিষয়ে ইসলামের বিষয়টা অবজ্ঞা করিয়া ঘৃণা করিয়া কাফেরদের পক্ষে থাইকা ইসলাম হারা ইমান হারা হয়েছে এটার দায়ী দায়িত্ব কি পরিমান দায়িত্ব আমাদের দ্বারী হইতেছে জেহাদ অনেক পরের জিনিস কিন্তু যারা করবে তাদের জন্য রাস্তাটা খোলা হয়ে যাইতো আমরা যদি সহি কথাটুকু মানুষদেরকে বলে দিতাম যারা করবে তাদের জন্য বাধা হয়ে আছে। যে আমরা এরা কি বলতো না এটা এটা ব্যাপক ভাবে মানুষের একটা দলিল যে তারা তো করে নাই তারা বলে তো না সুতরাং কেহ কেহ যে বলে এটা এইটা যে সহি আমরা কিভাবে মানি এটা তাদের কিন্তু একটা মোটামুটি যদিও আল্লাহর হিসাবে আল্লাহ রসুল বলছেন যে আমি তোমাদেরকে ব্যাপারে কি করতেছি সতর্ক করতেছি আসলে এরা কি হাওয়াই কোন আনকা আসলে বাস্তবে কে আছে। আমরা ভাবি যে শুধু বেদাতি গুলি শুধু ওই বলিব তাহা সত্য বলিব কব মিথ্যা বলিব না তবে সব সত্য বলিব না অবস্থা ডেমন কত সুফি মার্কা কথা যাহা বলিবো সত্য বলিব কব মিথ্যা বলিব না বাকি কি তবে সব সত্য বলিব না সেই কার আমরা যদি মানুষদেরকে বিষয়টা শুধু পরিষ্কার করে দিতাম তাহলেই কিন্তু দেখা যাইতো যে আলহামদুলিল্লাহ কাজ দাঁড়িয়ে গেছে ওলা কেন এটার উপর ধাক্কা আসবে এতটুকু ধাক্কা যদি আমাদের সহ্য না হয় এবং ধাক্কা সাথে সাথে যে পরিমাণ ধাক্কা করে সেই পরিমাণে আল্লাহ সাহায্য আসবে আল্লাপের বাধা সবরের পরে কি আসে সাহায্য কিসের সাথে সবর সাথে সবরণাই তো সাহায্য কিসের যখন সবর করবে ওবার সিরি সবরি সবরকারই দৃশ্য সম্বন্ধ তো বিপদ না আসলে সবর বিপদ তো আসবে ধাক্কা তো আসবে কাটাই জন্য এই বিপদটা জাহিরতা দেখা গেল কিন্তু আল্লাহর কাছে তো এটা আমার পছন্দ নেই আর আমি যে সুখ সুবিধার অবস্থায় আছি আল্লাহ তো এই আমার এই সুখ সুবিধার অবস্থাটা পছন্দ করতে চাই না আল্লাহর দৃষ্টিতে অপছন্দের অবস্থা নিয়ে আমার শুধু সুখ নিয়ে একটা মুমেন্ট কিভাবে থাকে ইসলাম গরিব যার রুহ হইল কি ইসলাম সে রুহটা হইলো কি এখন দুর্বল দেহ কিভাবে এখন শক্তিশালী থাকে সুখ স্বাচ্ছন্দ্যে থাকে সে অস্থির হওয়ার কথা সে এক আঘাত ইসলামের স্পষ্ট নির্দেশ কি মজদুম যখন চিৎকার করতে থাকে কেন তোমরা তাদের জন্য খেতাল করছো না সেখানে মুসলমান পর্যন্ত সীমিত না ইসলামের উপর আঘাত চলতেছে প্রকাশে আল্লাহ চলতেছে। আর প্রতিহত করার ব্যাপারে আমাদের কি পরিমাণ আমাদের তৎপরতা চালু আছে যতটুকু সুবিধা ততটুকু কাজের জন্য আমরা আলহামদুলিল্লাহ আছি কিন্তু এই যে প্রকাশ্যে না ফরমানি হইতেছে আল্লাহ একটা না ফরমানি হওয়া প্রকাশে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ানের চেয়ে জঘন্য না বেশি আম আজাদ দিয়ে তাদেরকে ধরবে হাতিছি স্পষ্ট আছে সেই সময় আবাদতকারীদের আবাদত কবল হবে না দোয়াকারীদের দোয়া কি হবে না কবল হবে না তাহলে কি যেটার কারণে এবাদত গুলি কবল হবে না দোয়া কবল হবে না সেই কারণটা দূর করা ফরজ হয় আর সেই কারণটা দূর করতে হইলে অবশ্যই কিছু ঝুঁকি আসবে আর ঝুঁকিটা বরণ করে নেওয়া সারা কোনো উন্নত নিজস্ব ছিল তাদের সেইভাবেই পরিচালিত হইতেছিল প্রত্যেকটা গ্রামে গ্রামের প্রতিষ্ঠান ছিল সেইগুলো এখন কালের গর্ভে বিলীন হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমরা এটা একটা কে আশা করতে পারি ফলের আশা করতে পারি সহি এখানেও কি হকটার যথাযথ চর্চা হইতে পারতেছে না কাফেররা আমাদেরকে